ইসা বা মর্যাদা অর্জনের জায়গা আছে এমনকি ইসলামী খিলাফতের ইতিহাসে জালিম নেতাদের মধ্যেও আমরা এই ইজ্জা বা মর্যাদা বোধ দেখতে পাই ঘটনাটি হিজড়ি দুইশ সালের খলিফা মোতাসিম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 কয়েক হাজার মুসলিম নারীদের তারা দাসী হিসেবে গ্রহণ করে এবং তাদের ঢুকিয়ে এমন সময় একজন ওয়া মোতাসিমা সেই চিৎকার শুনে মোতাসিম তৎক্ষণাৎ উঠে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন এবার মিলিয়ে দেখুন বর্তমান পরিস্থিতি কি অদ্ভুত তামাশা চলছে সিরিয়ার মুসলিমদের নিয়ে সিরিয়া এক মহা মহাদুর্যোগের সম্মুখীন ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় একটি আমরা দেখছি সিরিয়ায় দীর্ঘদিন ধরেই এই ভয়াবহ অবস্থা বিরাজমান কিন্তু হঠাৎ করে যখন প্রেসিডেন্ট ওবামা যুদ্ধের ঘোষণা দিল এবং সিরিয়দের সাহায্য করার তথাকথিত উদ্যোগ গ্রহণের ঘোষণা দিল তখন দেখা গেল অমনি করে মিশর এবং অন্যান্য জায়গা থেকে অনেক সৈয়ুখ এবং আলিমরা হাজির সবাই তখন সিরিয়ার যুদ্ধ নিয়ে বড় বড় কথা আর ভারী ভারী ডায়ালগ দিতে লাগলো কিন্তু এই যুদ্ধে জড়ানোর আগে তোমরা কোথায় ছিলে। তোমরা কোথায় ছিলে যখন সিরিয়ার মুসলিমদের ভেড়ার মতো করা আর পরে এসে এরা হয়ে গেল সবার চোখে কতটা নিচে নেমেছে ভাবা যায় আমরা কাছে দু আগরেই যেন আল্লাহ সিরিয়ান মুসলিমদের চোখ খুলে দেন যেন তারা সত্যিকারের পরিস্থিতি বুঝতে পারে তারা যেন বুঝতে পারে তাদের মর্যাদা আর গৌরব কোথায় সিরিয়াতে এত কিছু হয়ে যাওয়ার পর যাদের কোনো সারা সত্য ছিল না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 যখন তাকে নির্যাতন করা হচ্ছিল তখন কোন এক রোমান রাজা উচ্চ স্বরে হাসতে থাকলো। তাকে উপহাস করে বলল আরে তুমি মনে কর কি তোমার খলিফা চড়ে এসে তোমাকে ডালিয়ান করে নিয়ে যাবে হলো এক বিশেষ প্রজাতির ঘোড়া এই কথা শুনে খলিফা মুক্তাসিম তার সৈন্যবাহিনীকে আদেশ দিলেন যত পারো ডালমাতিয়ান ঘোড়া জোগাড় করে আনো এর পর দিনই তারা চার হাজারেরও বেশি ডালমাতিয়ান ঘোড়া নিয়ে হাজির হলো ঘোড়াগুলোকে তিনি সৈন্য দলের সামনে রাখলেন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 হক কথা বলার কারণে একজন মুসলিমের জীবন বিপন্ন হতে পারে তাকে কারাগারে ছুড়ে ফেলা হতে পারে কিন্তু এর মাঝেও ইজ্জা বা মর্যাদা আছে ইসলামের জন্য এতটুকু কষ্ট তো করাই যায় নবীজিসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন শহীদদের মাঝে সেরা হলেন হামজার দিয়াহ আনহু এর পরে সেই ব্যক্তি যে জালিম শাসকের সামনে দাঁড়ায় তাকে ভালো কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে আর সেই জালিম শাসক তাকে হত্যা করে হাদিসটি আছে আল মোস্তাদ আল হাকিমে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 प्रथम बोझान चेष्ट कर ला समान मर्जा पथ मा बोशुर, आमार किछु आपनी भालो करें जानें, के माँ बस क्या भलोक कतोबासी अपन श्रद्धा भलबासा नहीं सबा प्रशंसा कर आनी एट कत दायित्वान कि जिन्हे रखें जदि एकशा रूह थे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 আপনি একজন নাপাক মুশরিক হতভম্ব আবু সুফিয়ান পাগল হননি তিনি যদিও আবু সুফিয়ান ছিলেন তার পিতা এটাই হল ইসলামে এইস্জা আজকে দেখবেন পশ্চিমের দালাল আলিমরা মুসলিমদের মন থেকে মর্যাদা ও ইজার বোধটুকু নষ্ট করে ফেলতে চায় ফলে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 সেটা সত্য কিন্তু তবুও আমরা নিজেদের দিন নিয়ে গর্ববোধ করবো আমাদের বাহ্যিক অবস্থা যতই দুর্বল হোক এই দিন নিয়ে আমরা কখনোই লজ্জাবোধ করব না আমরা বন্দী হতে পারি অত্যাচারিত হতে পারি কিন্তু আমাদের মধ্যে থাকবে ইচ্ছা বিলাল রাজি আল্লাহ আনহুকে যখন অত্যাচার করা হয়েছিল তখনও কি তিনি দৃঢ়তা দেখাননি আত্মমর্যাদা দেখাননি খুবাই ইবনে আদি রাজিয়াল্লাহ আনহুকে যখন শত্রুরা বন্দী করল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 হে আল্লাহ আমার এই চোখের অশ্রু তাদের ভয় নয় এই অশ্রু বরং তোমার জন্য আমি যদি মুসলিম হিসেবে মারা যাই তাহলে আর কিছুতে আমার কিছু আসে যায় না হে আল্লাহ আমি মৃত্যুকে ভয় করি না আমি ভয় করি জাহান্নামকে শত্রুদের সামনে আমি কখনো নত জানু হব না হব কেবল আল্লাহর কাছে যার কাছে আমি ফিরে যাব এই কথাগুলো হলো ইসার বাস্তব প্রতিবিম্ব ইসা হল দুর্বল অবস্থাতেও আপোষ না করা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 চিৎকার করে তিলাওয়াত করলেন সুরা আর রাহমানের আয়াত যিনি শিক্ষা দিয়েছেন করুণময় সুরা আর রহমান আয়াত এক এবং দুই সবাই বলাবলি করতে থাকল ইবেন উম্মে কি হয়েছে তিনি কাবার পাশে দাঁড়িয়ে জোরে জোরে তিলাওয়াত করছেন মুশ্রিকরা তাকে মারতে ছুটে গেল তিনি আরো জোরে তিলওয়াত করতে থাকলেন লোকজন আরও মারল তিনি রক্তাক্ত অবস্থায় বেহুশ পড়লেন অবশেষে সাহাবিরা তাকে ডেকে তুললেন তিনি উঠে বললেন আমাকে আবার সেখানে নিয়ে চল কিন্তু সাহাবিরা তাকে জোর করে আটকে রাখলেন ইভেন মাসুদ আদি আল্লাহ আনহু কেন এই কাজটি করলেন এটি কি কোনো কোরআনের আদেশ ছিল স্তুনাহ বা ওয়াজিব ছিল না তিনি কাজটি করেছিলেন এইজা প্রদর্শন করার জন্য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 ইজ্জা মানুষকে ভয় দেখানো নয় ইজ্জা হচ্ছে মর্যাদা আর প্রতিপত্তি যা মানুষের মনে সমেহ জোগায় এই আমাদের মাঝে হবে। ইংরেজি সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন তখন চৌত্রিশ বছরের টক বগে পুরুষ কাফিরা তাকে প্রস্তাব দিল ফিলিস্তিনের একটি ছোট অংশের বিনিময়ে সুলতানকে পছন্দ মতো সোনা ও বিপুল সম্পদ দেয়া হবে সে সময় উসমানিয়া খেলাফত ছিল বেশ চাপের মুখে বলকান অঞ্চল হাতছাড়া হয়ে যাচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ চলছে সব বেশ কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাকে এমন একটি লোভনীয় অফার দেয়া হয়েছিল কিন্তু প্রস্তাবদাতা ড হার্জেলকে বলেছিলেন বৃথা চেষ্টা করোনা লাভ হবে না ফিলিস্তিনের এক বিঘত জমিনও আমি তোমাদেরকে দেব না এই জমিনের মালিক আমি নই এর মালিক হচ্ছে মুসলিম উম্মাহ উম্মাহ নিজের রক্ত দিয়ে এই ভূমি আবাদ করেছে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 ওসলিল স্যদ الحمد ওলিবি رب রবীলানমিন